আমরা আলোচনা করবো থেকে ব্যবসা করে ফিরে আসলেন তার ভবিষ্যৎবাণী যেসব কথা বললেন এগুলিও ওরাকা ইবনে নফলের কাছে তিনি বললেন তো রাওয়ারাক ইবী বললেন তিনি হলেন শেষ নবী মোহাম্মদ সাল আলি হাসাল্লাম হয়তো শেষ পর্যন্ত থাকতে পারবো না শুনে তিনি তার চাচা আবু সাথে পরামর্শ করে তার বিবাহের প্রস্তাব গ্রহণ করলেন এরপরে আবু তালেব এবং কিছুদিন পরে নির্দিষ্ট তারিখে আবু তালেব হামজা এবং তার করাই বংশের মুরব্বীদেরকে নিয়ে তিনি খুব খোয়াইলিদ উনি বেঁচে ছিলেন না যুদ্ধের মধ্যে উনি ইন্তকাল করেন ফলে তার চাচা তাকে চাচার অবস্থানে বর্তমানে তার চাচার উপস্থিতিতে রসুল্লাহ সাল্লা আলী হাসালামের বিবাহ দেন আবু তালিফ বয়স ছিল পঁচিশ বছর এবং আনহা ওনার বয়স ছিল চল্লিশ বছর রসুফ সাল্লা অনুসরণ তহফিদান করুন প্রিয় দর্শক আমরা যদি আরও এ বিষয়ে জানতে চাই তাহলে আমরা জানতে পারব সিরাত মুস্তাফা সাল্লিসাল গ্রন্থের এক নম্বর খন্ডের একশ দুই নম্বর পৃষ্ঠা এবং বাউ রাউজন নামক গ্রন্থের এক নম্বর খন্ডের একশো নম্বর পৃষ্ঠা এবং রয়ুন আসার গ্রন্থের এক নম্বর খন্ডে একান্ন নম্বর পৃষ্ঠা এসব কিতাবগুলিতে এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো আল্লাহাক আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন আসসালামাইকুম ওরহামতুল্লাহ